মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার ঘোষণাকে স্বীকার করা এবং তারপরে ইন্টারনেট শাসনের নীতির ক্ষেত্রে এটি কিভাবে প্রযোজ্য তা দেখা গুরুত্বপূর্ণ মানবাধিকারের সর্বজনীন ঘোষণা মানবাধিকারের সর্বজনীন ঘোষণা মানবাধিকারের ইতিহাসে একটি মাইল ফলক দলিল বিশ্বের সমস্ত অঞ্চলের বিভিন্ন আইনি ও সাংস্কৃতিক পটভূমির প্রতিনিধিদের দ্বারাখস্টা ঘোষণাটি দশ ডিসেম্বর উনিশশো সালে প্যারিসে জাতিসংঘের সাধারণ পরিষদের দ্বারা ঘোষণা করা হয়েছিল সাধারণ পরিষদের রেজুলেশন দুইশ এ সমস্ত মানুষ এবং সকলের জন্য অর্জনের একটি সাধারণ মান হিসাবে জাতিসমূহ এটি প্রথমবারের মতো মৌলিক মানবাধিকারকে সর্বজনীনভাবে সুরক্ষিত করার জন্য নির্ধারণ করে এবং এটি পাঁচশোরও বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে एखने अपनी प्रस्तावनासेस करते